السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد شامان داشتك ويندى دا عمره الله صلی اللہ علیہ وسلم امام ابو جعفر تحوی رحمت الله رجیت و بیان اعتقاد اهل سنو الجماع اهل سنو الجماع. الجماع تا عقیدر بنانا ایک تبتیر ایک تی اونگ شه جهانا امدن امام بول سلن جه والجنة والنار مخلوقتان لا تفنیان ولا تبیدان জান্নাত এবং যা নাম এই দুইটি সৃষ্ট এবং এই দুটি কখনও ধ্বংস হয়ে যাবে না নিঃশেষ হয়ে যাবে না এরপরে তিনি বলেছিলেন যে আল্লাহ তালা এদের জন্য সৃষ্টি করেছেন কিছু কিছু খাল্ক কিছু সৃষ্টি তার আছে যা জাহার নামে যাবে আমরা গতভাবে আলোচনা করেছিলাম যে জাহার নামে কারা যাবে এবং জাহার নামে কী ধরনের মানুষ যাবে কত ধরনের তাদের প্রকার হবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা জাহান্নামের আজাব সম্পর্কে কিছু আলোচনা করতে চাই জাহান্নামের আজাব কীরকম হবে কোরআনে করিমের ভাষ্য যদি আমরা দেখি অনুরবাব রসুল আসাম হাদিজ যদি দেখি তাহলে দেখতে পাই যাহানামে এক প্রকার হবে না যাহানামের বিভিন্ন স্তর রয়েছে উপর স্তর নিচের স্তর নিচের স্তরে থাকবে ইন্ডান মুনাফে কি না সর্বনিম্ন স্তরে থাকবে আর উপর স্তরে আজাব হবে যারা এসছে কম পর্যায়ের সাধারণ কাফের তারা এর চেয়ে উপর স্তরে আরও স্তরে থাকবে যারা এমন আজাব এমন কোন শাস্তি শাস্তির কাজ করেছে কাফের কিন্তু শাস্তির কাজ করেছে তাদের কোন ভালো मानदार कार कारो ईमानदार भलो किसुद कर सामान्यतम आजब तब तठिन आजब भोग करना देखते पाई यह रसल्लाम एक हादी आ रसुल्लासलम मिनहोम मानता कार बाइे का मध्य जहां नामे जाो कारो आजब तर दो हाट पर्त छोट ग्रिया ومنهم هم من تأخذ الى رخبتاء هئے كارا كارا تارو هاٹو بجانتو ومن هم من تأخذ الى حجاتي هئے كارا كارا كومر بجانتو ومن هم من تأخذ الى ترقواتي كارا كارا شتا تدير غرف بجانتو عذابه مدزلت تخبه اور سات ایک ایک جانا ایک ایک پرجائه تار شاستی ونوبتے عذاب جاو جاو جاو جاوا جاوا جاوا جانم جاوا تارا وننا ایک حادث رسول اللہ صلو اللہ علیہ وسلم بولیسن جه ا লেরাজুলিন এক লোকের হবে তু তুদরফি আখমাসা কাদামাহি জামরাতুনহা দেমা দেমাগহু এক লোকের তার পায়ের নিচে যেখানে খালি জায়গাটুকু সেখানে দেখা হবে কয়লা আগুনের কয়লা যার কারণে তার মাথার মগজ পর্যন্ত উতরাতে থাকবে এত কঠিন আজাব তার হবে অথচ সেটা হচ্ছে সবচেয়ে হালকা আজাব যার হবে সে ব্যক্তি অন্য বর্ণা আসছে নমাবিন বাসিরা দেওয়াল থেকে সহি সহিখারিতে আসছে ان احوان اهل النار عذاب يوم القيامه رجل على اخمس قدميه جمرتان يغلي منهما دماغه كما يغلي المرجل في القمقم رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে কিয়ামতের মাঠে এক লোকের পায়ে দেয়া হবে তা দুই পায়ে খালি স্থানে দুই পায় নিচে যেখানে মানুষ সাধারণত পা রাখে যেখানে খালি থাকে সেই اخমাস বলটাকে সেই জায়গায় রাখা হবে দুটি কয়লা এরকম উত্তর থাকবে এটা হচ্ছে সবচেয়ে হালকা আজাব সবচেয়ে হালকা আজাব আল্লাহ আমাদের আজাব থেকে মুক্ত করুন অন্য এক হাদিসাম বলেছেন যে এ হচ্ছে সবচেয়ে সবচেয়ে হালকা আজাব সবচেয়ে এমন আজাব যে আজাব মানে সাধারণ আজাব মানে সবচেয়ে কম আজাব তার হবে অন্য এক হাদিস আসরসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ইন্না আদনা নার আহারে আজাবান ইয়াকি দিমা आजब सब चे जहाँ जर आज सब चेहरी कम हो जूता पर आगुने जूतार कारण कठिन गरम कारण दिमाग मगज उत्तृता बुखार हादी से आरसे रसुल्ल सल्लम तरह से आलोचना कर आबूतलेबर तक रसुल्ला रसुल्ला चास आबू तालेबा घे रेखे काफेरा आक्रमण करते कारण সেগুলি হচ্ছে আবুতাল্লাহের বিশেষ বিশেষ গুণাগুণ কিন্তু আখেরা তার কি উপকার হবে না হবে নিয়ে আলোচনা করা হচ্ছিল তখন রসুল্লাহ বললেন লা লাহু তানফা শি অবহু কার মিনহু উম্মদাঘি রসুল্লাহ আসলাম তখন বললেন যে আশা করা যায় যে আমার সুপারি তার সুপারিশ কাজে আসবে কেয়ামতের দিনে যা জাহান্নামের উপরিভাগে তাকে রাখা হবে নিচে নয় যেখানে জাহান নামের কাদা ফানিতে রাখা হবে সেখানে তার দিমাগ মাথার মগজ উত্তে থাকবে উতড়োতে থাকবে এজন্য কিন্তু এটা একটা হচ্ছে তাদের আজাব কম কিন্তু বেশি তাদের আল্লাহ তাল্লাহ কোরআন কানি বলেছেন ইনিয়াল মুনাফিক ইনাফিদার কিলাস ফলে নার মুনাফিকরা জাহানামের সর্বনিম্ন থাকবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন যে ও মাতা কুমসা আদ খিলু আহ্লা ফেরাউনে আসাদ আদাব যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ তালা বলবেন আদখিলু তোমরা প্রবেশ করাও আলা ফেরাউনে ফেরাউন গোষ্ঠীকে যারাই ফেরাউনের মতো আচরণ করবে নিজেরা ফেরাউনের মতো আল্লাহ বিরোধিতায় নামবে আল্লাহ তাল্লাহার কর্মকাণ্ডকে স্তব্ধ করিতে চাইবে এরা সবই ফেরাউনের আল বংশধর শুধু ফেরাউল বলতে কোন তার বংশধর নয় তার বংশধর ইমান যারা থাকতে পারে যারা তাদের এই হবে না অর্থাৎ যারাই এই ভাব দ্বারা বিশ্বাসী ফেরাউনের মতো আচরণে যারা বিশ্বাসী তাদের আল্লাহ আসাদ আজাবে তাদেরকে নিক্ষেপ করো প্রবেশ করো এর অর্থ হচ্ছে আজ আল্লাহ ইসেদ যারা কুফুরি করে সাথে সাথে আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে অর্থাৎ আল্লাহ পথ শিক্ষা দিবে না শিক্ষা গ্রহণ করতে দিবে না অর্থাৎ মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় বরং আল্লাহর পথে বাধা দিতে হলে তারা খুশি হয় এরকম লোকগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন জিদনা তাদেরকে আমরা বাড়িয়ে দিব তাদের আজাবের উপরে বিমায় কানি সুদুন তারা তারা দুনিয়ার বুকে ফাঁসা আজ পৃথিবীর বুকে যারাই আল্লা দিনকে বিরত রাখার জন্য আল্লাহ দিন থেকে মানুষকে দূরে রাখার জন্য যাবতীয় প্রচেষ্টা করে যাচ্ছে এবং আল্লাহর দিনের পথে যারা যারা ডাকছে তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে বিরোধ বিপদে ফেলছে এবং তাদেরকে সমস্যাগ্রস্ত করছে এরা সবাই এ আয়তের ভিতরে পড়বে এ আয়তের মেজদাক এ যে এই শাস্তি শাস্তির কথা বলা হয়েছে এর ভিতরে তারা পড়বে ইমাম কর্তবী জন্য সবসময় এই এ আয়তগুলো যে এই কুফুরি বলতে বোঝানো বরং যারাই ছোট কুফুরির মধ্যে পড়বে অথচ আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে রাখবে এবং এবং সুনের বিরুদ্ধে চলবে তাদেরকে কঠিন হবে কঠিন দেওয়া হবে এবং তারা কোরআন সুন্দর বিরুদ্ধে কাজ করবে তাহলে বোঝা গেল যে মানুষের আজবের তারতম্য রয়েছে যে সমস্ত লোক জাহান নামে যাবে তাদের আজবের তারতম্য হবে যারা বেশি অপরাধে তাদের বেশি শাস্তি হবে যারা কম হবে তাদের কম শাস্তি হবে তবে তারা প্রত্যেকে একদিক দিয়ে এক এক জায়গায় মিলে আসে সেটা হচ্ছে তারা সবাই জাহান নামী বা জাহানাম কখনো তারা বের হতে পারবে না আল্লাহ তাহলে কোরআনকারী বলেছেন না ওমা হোমবে জিনা না জাহানাম তারা কখনো বের হতে পারবে না যারা কুফুরি করবে যারা শিরিক করবে নেফাক করবে এবং যারা এর বিরুদ্ধে বাড়াবাড়ি করবে সে কুরু কুফুরি সিরিক এবং নেফাকের কারণে জাহানামে যাবে সাথে সাথে বাড়াবাড়ির কারণে অতিরিক্ত শাস্তি তাদের হবে এখন আমরা আলোচনা করতেছি জাহানামের আরেকটি শাস্তির বিষয় জাহানামের একটি শাস্তি তার আছে যেমন বললাম কিছু শাস্তি হবে এরকম যার ফলে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন কি শাস্তি হবে আল্লাহ তালা বলছেন যে ইন্দাজ ও জুলুদ অর্থাৎ তাদের চামড়া পাকানো হবে তাদের চামড়া পাকানো অর্থাৎ আগুন দিয়ে পোড়ানো হবে সেটা তাদের পাকা যেমন দুনিয়ার কোনো সে পাকাইতে হলে আগুন দিয়ে পড়ে পশক্ত করা হয় তাদের শরীরটা এইভাবে আগুন দিয়ে পোড়ানো হবে আল্লাহ তালা কোরআনের কারিমে স্পষ্ট বলেছেন ইনা লাফর আয়াতিনা সফিম নারা। নিশ্চয়ই যারা আমার আয়াত সময় কুফুরি করে আল্লাহর আয়াত দুই প্রকারের কোরআনের আয়াত অর্থাৎ কোরআন আদিসের বাণী एगुलिसहरीगुली के, कर, था था के, कर, आला, कर, ते के ना माननेग अस्वीकार कर यगुलरुद्धे नामेक्टी आयात हानल्लाहर जो निदर्शन रहेगुली अस्वीकार कर आल्ला जरा सी कर सृष्टि के अस्वीकार कर सृष्टि सस्टा थे मुमुक्त करते अर्थात सृष्टि कर स्वीकार करें जरा आल्ला के एकमत सस्टा मानेना तर सम्पर्क आल्ला तला तवश्य आगुने दग्ध करब तवश्यगुने दग्ध कराब कुल्लम मान नजद जुलुद जख ही तर आगुने दग्ध कारण शर चा पे जाने चले जाए तुम मन करते क्यों पड़े गए चामाटा तक आल्ला तारादन कर देव यह चामा के अन्न चामा दिए लिया शि शासि आस्न करतेजीद हकीिमी चाला सर्वमय क्षमतार अधिकारी हर्व সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী যা ইচ্ছে তা তিনি করতে পারেন হাকিমান তিনি হচ্ছেন প্রজ্ঞাময় তিনি সেটা করবেন অর্থাৎ এই শাস্তি তার হবে কিছু কিছু মানুষের শাস্তি হবে অর্থাৎ কাফেরদের শাস্তির মধ্যে একটি হচ্ছে তাদের চামড়া পুড়ে গেলেও আবার নতুন করে চামড়া বদলে দেওয়া হবে লিয়াজ ও কুল আজাব করতে পারে চামড়ার মধ্যেই আজাব করতে হয় কিছু মানুষের শাস্তি আল্লাহ তালা বলেছেন যে সাদা শাস্তির প্রকারের মধ্যে আল্লাহ তালা বলছেন সোহার আশ্রোহের অর্থাৎ তাদের এই শাস্তির কারণে চামড়া আলাদা হয়ে যাবে অর্থাৎ পিচের কেটে টুকরা টুকরা হয়ে যাবে শরীর আল্লাহ তালা কোরআনে কারিমে সম্প্রাকে বলেছেন যে গরম পানি যখন দেয়া হবে যখন তাদের শরীর গরম পানি ডালা হবে অথবা তাদের কাপড়ও গরম কাপড় পরিধান করা হবে তখন শরীর চামড়া আলাদা হয়ে যাবে আলাদা হওয়ার পরও সেটাকে ভিতরের প্যাটের ভিতরে তা নাড়ি ভুঁড়ি সব কর্তৃত হয়ে যাবে কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন ফলের দিন এক কাপড় যারা কুফুরি করবে কোত্তা দাহম সিয়া বুমিন্নার তাদের জন্য জাহান নামের কাপড় কাপড় কেটে জাহান নামের কাপড় কেটে জামা তৈরি করে দেওয়া হবে কতাবিনের অর্থাৎ জামা তৈরি করার জন্য ব্যবস্থা করা হবে জাহান আগুন দিয়ে ইউসব ফের ওসিমুল হামিম তাই যথেষ্ট মাথার উপর দিয়ে গরম পানি ডালা হবে এমন গরম পানি ডালা হবে ইউসহারুবিহি মাফি বোতন হিমল জুলুদ এতে চামড়া বিগড়ে যাবে প্যাটির ভিতরে যা আছে তাও বিগড়ে যাবে নাউজ বিল্লা আল্লাহ যেন আমাদেরকে হাজাব থেকে রক্ষা করুন রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যা আছে তা সব সেগুলিকে সেগুলিকে একাকার করে ফেলবে হাত তাই কাদামি সে যেগুলি নিয়ে পায়ের পিচ দিয়ে সেগুলি বের হতে থাকবে ওহু অ্যের সেটাই হচ্ছে सोहर कुलानिकारीहिजरा अर्थात पैटर भेतरे जा सबगुली के गलिए गलिए फिले एकधरण सीट है भिन्न प्रकृति फिले पैटर अवस्था नाउज याउदू कमान सोलर सोम यथेष नये एक बार ये ना, ना पर आ सर गरम पानी डालो है सरकम अवस्था आबाद गरम पानी डालो है आल्ला के आजबाइक रक्षा करण आजबरि प्रकार बलाम आजब मानुषे सब चेहरे सौंदर्य जगह चेहरा এই চেহারার মধ্যে মানুষ সবকিছু বাঁচাতে চায় যখনই কিছু হয় মুখে হাত দিয়ে ফেলে মানুষ যে আগুন যেন মুখে না লাগে কষ্ট যেন মুখে না আসে এই জন্য হাদিসের সাল্লাম নিষিদ্ধ করেছেন কেউ যেন মুখে কাউকে আঘাত না করে কিন্তু আল্লাহ তালা জাহানামীদেরকে এই মুখের মধ্যে তাদের অপমানজনক অবস্থা দিলে দিবেন যদি মুখের মধ্যে তাদের অবস্থা কি তারা হবে কেউ অন্ধ কেউ বধির কেউ হবে বোবা এই অবস্থায় তারা মুখের উপর হাঁটতে হাঁটতে আসবে মুখের উপরে তারা চলতে থাকবে কোরআনকারিমা আল্লাহ তালা যেন বলেছেন ওnashuruhum يوم القيامة على wujuhim umyan wa bukmun wa summan mawahum jahannam ar amra hasur korbo tader ke qiyamater dine tader cheharer upore andho bodhir bodhir boba ei obostha tader ke hasur korbo emon koi unn ayat bolechen tader hasur mukher upore tara cholbe er ortho hocche mukher upore egulo andho bodhir bodak boba kore tader ke jokhon chala কারণ ইন্ধনযুক্ত আগুন আগুন কোনো সম্ভাবনা থাকবে না অন্য এত আল্লাহ তালা বলেছেন তাদের চেহারার উপরে তাদেরকে জাহা নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বলছেন মানি তুজুমা কেউ যদি কোন সিডিক কুপুর এবং নিফাকের অনুবাদ নেফাকের মতো গুণা করে থাকে তাহলে তাদের কি হবে আল্লাহ বলছেন তাদের এই গুণার কারণে শাস্তি তোমাদেরকে পেতে হবে এই আগুন তাদের চেহারা জলসে দিবে পুড়িয়ে দিবে চেহারাকে সবসময়ে ডেকে রাখবে আগুনের কারণে সে আগুন থেকে বাঁচার জন্য কোন কিছু বাধা দেওয়ার মতো কিছু পাবে না চেহারাকে বাঁচাতে মানুষ কত না কত কিছু করে চেহারার উপর হাত দিয়ে ফেলে চেয়ার ওপর কিছু দেয় ঢাকনা দেয় শরীরের অন্য জায়গা চেহারাকে তারা খেয়াল রাখে বেশি কিন্তু সেদিন কিছুই পাবে না সেই ঢাকনা দেওয়ার মতো চেয়ার উপর আগুন অনবরত তাদের চেহারার উপরে পড়তে থাকবে চেহারাকে পুরী সাহাই করে দিবে এরকম অবস্থা হবে আবার আবার পূর্ণ করে আবার শাস্তি হতে থাকবে এই জন্য আল্লাহ তালা করিম বলেছেন লাউ ইয়ালামু হাই না যদি জানতো কাফেররা তাদের কি অবস্থা হবে সেদিন যখন তাদের চেহারার উপর এসে পড়ছে না অসু তাদের কেউ সাহায্য করিও নাই সাহায্য করার মতো কেউ থাকবে না সাহায্য করবেও না কেউ এরকম অবস্থা হবে তাদের অন্য আল্লাহ তালা বলছেন তালু কাল তাদের আগুন তাদের চেহারা খেয়ে ফেলবে এমনভাবে আগুন তাদের চেহারা খাবে ওহম ফিহা কালেহন সাথে তারা মুখ বকৃ বিকৃত অবস্থা থাকবে যাদের চেহারা সাধারণ সাধারণত যদি চামড়া না থাকে বিকৃত দেখায় ভয়াবহ ভীতিপ্রদ অবস্থা তৈরি হয় এরকম কালেহ তারা হবে তারা সেখানে মুখ বাঁকা অবস্থায় পোড়া অবস্থায় বিভিন্ন রকমের বিকৃত অবস্থা তাদেরকে দেখা যাবে এরকম কঠিন অবস্থার মধ্যে তারা আগুনের মধ্যে থাকবে যাহা থাকবে অন্য হয়তো আল্লাহ তালা বলছেন সারাবি লহমিন কাতরা আনীন তাদের সেরওয়াল হবে তাদের কাপড় হবে তাদের পরিদেহ বস্ত্র হবে মিন নিন সেটা হবে গলিত সিসা গলিত তামা গলিত রূপা গলিত জিনিস দিয়ে যা কষ্ট লাগলে আরো বেশি কষ্ট বেড়ে যায় এরকম জিনিস দিয়ে হবে আল কাতার মতো অবস্থা হবে তাদের সেই জিনিস দিয়ে তাদের শরীরে সের বাল পরানো হবে অর্থাৎ যত আগুন লাগে তত কষ্ট যত আগুন লাগে তত কষ্ট আল্লাহ জেনে মিনের নার আল্লাহমানের জেনামিনার নারী আরো আল্লাহ এই কষ্টকর শাস্তি তাদের হতে থাকবে ওতাকসাহ অজু আহমদ নার আর তাদের চেহারার উপরে আগুন এসে পড়বে আগুন চেহারা পুড়ে ফেলবে আগুনের চেহারা বিকৃত করে ফেলবে পূর্বে আবার পূর্ণ হবে আবার পূর্বে আবার পূর্ণ হবে এই শাস্তি আর কোনোদিন শেষ হবে না আল্লাহ তালা কোরআনে কারিম্নয়াতে বলছেন আফমাইয় তাকি বেওয়াজি কেয়ামা যে ব্যক্তি তার চেহারা দিয়ে আগুন মোকাবিলা করবে কঠিন শাস্তির মোকাবিলা করবে সেই কেয়ামতের দিনে সে কি অমুকের মতো যে ভালো অবস্থা থাকবে অর্থাৎ তাদের অবস্থা এত কঠিন হবে যে তারা যেন চেহারা দিয়ে আগুন মোকাবেলা করছে কারণ হাত তো তাদের বাধা হাত তো তাদের বাধা हाथ बेधे रखे से गलार इच्छा कर लेते हैं जिंजिर दिए बदावस्था चेहरा किसी चेहरा आगुन के निवारण कर अल्ला आमा के आगुन मुक्त करके जहान आगुन आल्ला जहान नाम आगुन निबे आल्लासे दव आल्ला तारा आयाते हैं कठिन तेज़ार शरें जो अवस्था से सम्पर्श्य मानुष कल्पना करते दृश्य टापी देखना आल्ला तारा कि ইয়াও মাত্র কাল্লাবুজু আহম ফিন্নার যেদিন তারা যাহা নামে তাদের চেহারাকে উলট পালট করতে থাকবে চেহারা দিয়ে উলট পালট করবে কারণ হাত বাঁধা পা বাঁধা শরীর দিয়ে বাঁধা কোনোভাবেই নাড়ার সুযোগ নেই মুখ দিয়ে কী করবে তারা যে এই মুখ দিয়ে উল্টাতে থাকবে এদিক সেদিক আর বলতে থাকবে ইয়া কুলুন ইয়া আলাই তানা আল্লাহ রাসুলা হায় যদি আল্লাহ এবং তার রাসুলা আনুগত্য করতাম এরকম কঠিন অবস্থা তাদের চলতে থাকবে এই কাফেরদের এই কঠিন অবস্থা এটা ইমানদার যেন এর থেকে হেফাজত থাকে ইমান কখনো কুফুরি না করে এই জন্য ইমানদার উচিত জানা কি শাস্তি রেখেছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে সব সময় দোয়া করা উচিত আল্লাহ আহমনজি নামিন্নার আল্লাহাম নার এই দোয়া করতে করতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ আজির নার দোয়াগুলি সকাল বিকাল সব সময় দোয়াগুলি করতে হবে জাহান্নামের আগুন থেকে রসুল্লাহ সাল্লামের যিনি সালাতের শেষে দোয়া করতেন আল্লাহ আওয়াজবুল কেমিন আজাবুল কাবার আল্লাহ আজব কবর আজব থেকে আমাদের আশ্রয় চাই আর আরো করতো আল্লাহ আওয়াজ কেমিন আজাবিন্নার কবরের জাহার নামের আজাব থেকে আমি আসতে চাই এই জন্য আমাদের এই কঠিন অবস্থা যেমনিভাবে মাছ যেভাবে প্রায় হয়ে যায় পুড়ে যায় মানুষের চেহারা এরকম অবস্থা হয়ে যাবে সে অবস্থা তাদের চেহারা এই আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এর থেকে বাঁচতে হবে এটি হচ্ছে আজাবের কিছু প্রকরণটা হব সবাইই হবে যত মানুষ জাহার নামে তার শাস্তি হতেই থাকবে অনুরূপভাবে আজাবের আরেকটি প্রকার সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে তাদেরকে তাদের চেহারার উপরে টেনে নেওয়া হবে অর্থাৎ অপমানজনক অবস্থায় টানা হবে মুখের উপর দিয়ে মুখের উপর দিয়ে তারা চলতে থাকবে অপমানজনক তাদেরকে সেখানে ধাক্কা দিতে থাকবে মুখের উপরে তাদের আজাব হতে থাকবে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন ইন্নাল মুজিরিমিনলা আলী মনস নিশ্চয় অপরাধীরা কাফের যারা মুনাফেক যারা মুশরিক শিরিক করছে এদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন ফি দলা আলীন তারা পদ্যস্ততায় রয়েছে ও সোহরিণ তারা আগুনের মধ্যে থাকবে আলা আল্লাহিম যেদিন তাদেরকে টানা হবে जहां नाम शि जान चावा छोआा तुम्हारा स्पर्श करो अर्थात छोएं जो अवस्था है शासि तक ए शि बेड़े जाए जख तक टाना तरफ हाथ पाद बेधे रखा हाँ गलार बेधे रखा हमारे পায়ের অবস্থা ভয়াবহ হবে হাতের অবস্থা হবে না আল্লাহ বলছেন যে সত্যুর গজ জিনিস দিয়ে তাদের বাঁধা হবে সত্যের গজ দিয়ে তাদেরকে বাঁধা হচ্ছে কিন্তু এ কোনোটাই তাদেরকে এগুলি অপমানজনক অবস্থা তাদেরকে বাধা হচ্ছে শরীরটা বড় করে শাস্তি শাস্তিজনক ভোগ করতে হবে সে অবস্থা তাদের তৈরি হবে আল্লাহ তালা বলেন ফাঁসা উফিয়া মন ও ছিলেই তারা জানতে পারবে ইজিল আগলাফি আনা কহিম যেদিন যখন যখন তাদের এই তাদের হাত দুটো বাঁধা থাকবে তাদের গলার সাথে ওয়ার্স সেলাই ছিল আর জিন্ঝিবদ্ধ থাকবে তারা ইউ শাহাবুন এবং তাদেরকে টানা হবে জাহার নাম শাহুন আফিল হামিম জাহার নামে তাদেরকে টানা হচ্ছে সুমাফিনার ইউস জারুন এবং জাহার নামে তাদেরকে আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে আগুন বাড়ানো হচ্ছে কোনো ভাবে কমানো হচ্ছে না এরকম অবস্থা যখন হবে তখন তারা জানতে পারবে তখন তারা বলবে ইয়ে আলাই তানা আত্লা রসুল হায় যদি আল্লাহ মারা সুরে করতাম কিন্তু দুনিয়ার বুকে এখন শয় থানে ফেরেবে পড়ে এই ছেলেরা মেয়েরা সবাই দিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে প্রবণতা আজ লক্ষ্য করা যাচ্ছে এ সবই হচ্ছে আখেরাতে আল্লাহর শাস্তি সম্পর্কে না জানা এবং ভয়াবহ ভয়াবহের যা ভয়াবহ মুরজিয়া যারা হচ্ছে ভয়াবহ যারা আশাবাদী হয়ে রয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে। এই জাতীয় আশাবাদী হওয়ার কোনো কারণ নাই যারা কুপুরি করবে শিরিক করবে নেভাক করবে কোনোভাবেই তারা মুক্ত হতে পারবে না এজন্য জন্য কাতাদার রহমাল বলেন ইউ সাবুন আমার রাতান ফিন্নার একবার তাদেরকে আগুনের মধ্যে টানা নেওয়া হবে জাহানার মধ্যে টেন নেওয়া হবে অফিল হামিম মারাতেন কখনও তাদেরকে গরম পানির মধ্যে টানা নেওয়া হবে কখনো এই গরম পানি একবার ডালা হচ্ছে আবার আগুনে নেওয়া হচ্ছে আবার টানা হচ্ছে এই যে সাবুন ফিন ফিল হামিমি বলা হচ্ছে সুম্মা ফিন না রিক্সচারি সবই হচ্ছে অর্থাৎ একবার গরম পানির মধ্যে নিয়ে দেওয়া হচ্ছে একবার আগুনের মধ্যে গরম পানি দেওয়া হচ্ছে একবার গরম পানি নিয়ে সরাসরি আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে এই সবই তাদের শাস্তি চলতেই থাকবে এইভাবে খাসারের মাঠে তাদের শাস্তি চলতেই থাকবে এই অবস্থায় কিছু কি শাস্তি হবে কিছু প্রকার আমরা বর্ণনা করলাম আগামী পর্ব ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আরও কিছু শাস্তি তাদের অপেক্ষা করছে যা যারা যাবে তাদের শাস্তির কিছু ধরন আল্লাহ কোরআন এবং তার হাদি জবর্ণা করেছেন তার কিছু প্রকার ইনশাল্লাহ আগামী উল্লেখ আল্লাহ সুস্থ রাখুন ও আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকাত